রেইন মিডিয়া পরিবেশিত অডিও লিকচার সিরিজ এই সিরিজ আলোচিত হবে রসুল্লাহ আলহি ওসাল্লামের সম্মানিত স্ত্রীদের জীবন কথা আলহামদুলিল্লাহ সাহাবাই কেরম রাহ তার রসুল্লাহ সাল আলহিমকে প্রাণ ভরে ভালোবাসতেন প্রত্যেকেই নিজের জীবনের থেকেও রসুল্ল্লা সাল্লু আলিয়ালসাল্লামকে বেশি ভালোবাসতেন তারা সবাই চাইতেন যদি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সবচেয়ে প্রিয় মানুষটি হতে পারতেন আমর ইবনুল আস রদি আল্লাহুয়ানহু ছিলেন এমনই একজন সাহাবি যদিও তিনি ইসলাম গ্রহণ করেছিলেন অনেক পরে অর্থাৎ সপ্তম হিজড়িতে হুদয় বিয়ার চুক্তির পরে তিনি ইসলাম কবুল করেছিলেন এরপরও তিনি ভাবতেন হয়তোবা আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম আমাকেই সবচেয়ে বেশি ভালোবাসেন এই আশা নিয়ে একদিন আমুর ইবনুল আস রদি আহুয়ানহু হাজির হলেন আল্লাহ রসুল সল্লা আলাইমের খেদমতে এরপর রাসুল্লাহ সাল্লাহ আলহুয়া সাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রসুলাল্লাহ আইউ ইয়া হাবু ইলাইকা মানুষের মধ্যে আপনার কাছে সবচেয়ে প্রিয় কে রসুল্লাহ সালু আলহাস্লাম জবাব দিলেন আয়েশা আমর বললেন পুরুষদের মধ্যে সবচেয়ে প্রিয় কে রসুল্লাহ সল্লাহু আলহ্লাম বললেন আবুহা অর্থাৎ তার পিতা আয়েশার পিতা এই জবাব শুনে আমর ইবনুল আস কিছুটা আশাহত হলেন কিন্তু পুরোপুরি হতাশ হলেন না তিনি আবার প্রশ্ন করলেন এর পর সবচেয়ে প্রিয় মানুষকে রসুল উল্লাহ সাল আলহিউসাল্লাম বললেন ওমর ইবনুল খাতাব আমর ইবনুল আস আবার জানতে চাইলেন এরপর কে সবচেয়ে বেশি প্রিয় তখন রসুল্লাহ সাল আলহিউসাল্লাম আরও কয়েকজন সাহাবির নাম বললেন এই ঘটনা স্মরণ করে আমর ইবনুল আস পরবর্তীতে বর্ণনা করেছেন আমার নামটি হয়তো অনেকের পেছনে পড়ে যায় কিনা এই ভয়ে আমি আর রাসুলকে জিজ্ঞাসা করলাম না বরং চুপ থাকলাম এই বর্ণনা থেকে আমরা জানতে পারছি রসুল্লাহ সল্লাহু আলহি আসাল্লামের সবচেয়ে প্রিয় মানুষ ছিলেন আ ইশা আনহা এবং এই কথা সরাসরি বলতে রসুলুল্লাহ সল্লাহু আলহিহি আসাল্লাম মোটেও দ্বিধা করতেন না সাহাবায় কেরাম রাজিউল্লাহআন হুম তারা সকলেই জানতেন আ ইশা রাজিউল্লাহুয়ানহা ছিলেন রসুল্লাহ সল্লাহু আলহিহি আসলামের সবচেয়ে প্রিয় মানুষ আজকের পর্বে আমরা তারই জীবনী জানব ইনশা আল্লাহ আজ আমরা আলোচনা করব উম্মুল মুমিন হাবিবাতু রসুল্লাহ সিদ্দিকা বিন্তু সিদ্দিক আয়েশা বিন্তু আবি বাকরিন আ সিদ্দিক রদিউলাহু আনহুমা এর জীবনী খাদিজা রদি আল্লাহু মৃত্যুর পর আয়েশা রদিয়াল্লাহু আনহা ছিলেন রসুল্লাহ সাল্লাহ আলহাস্লামের সবচেয়ে প্রিয়তমা স্ত্রী এবং সবচেয়ে প্রিয় মানুষ কেন আয়েশা রদিয়াল্লাহু আনহাকে अल्लाह रसुल्लाहसल्लम सब चे बी भलोबाजें आएसारदी अल्लाह आनहार विशेष बैशिष्य विशेषत और मर्यादागुलू कि चलू विषय बस कि पॉन्ट जिने जा विभिन्न हादीए आएसारदी अल्लाहुआनहा निजे तर अन्य वैशिष्यगुलर्णना करा के एम कि बैशिष्य देवा जा रसुलर अन्न को स्त्री के देवा है हादसे दस टी आर कोथी कि नयी अथवा कम किंबा बसि विभिन्न वैशिष्ट्य वर्णना एस वर्णनागुल्क एकत्रित कर जा देखा जाए हे आयशारदी अल्लाहुआन एक नम्बर पॉन्ट रसुल्लाह सल्लाह आलहीसल्लम् के छड़ा और कामारी अवस्थाय विये करें रसूल छयर बयसे और नयर बयसे जा नम्बर पॉन्ट आएसारदी अल्लाहुआन छड़ा और काल एम वि पता माता उभये छस्लिम एवं महजिर उम्मल मिनींदर मध्य एकमत्र आयशारदी अल्लाहुआनहर पित माता उभय महजिदी तृत्य पॉन्ट आयशारदी अल्लाहुआन आर बेपारे सीधान जानिए अल्लाह तालह आसमान के आयात नाजिल कर चतुर्थ पॉन्ट आयशारदी अल्लाहुआन रसुलर विय आगे फिरस्तार माध्यमे आकृति बाबि देखान रसुल के अन्न एक बर्णना एस आयशारदी अल्लाहुआनह मायर गर्भे आसार आगे विशेष आकृति प्रदान कर सृष्टि हो रसल्लाह सलोल्लाह आलहसल्लम पंचम पॉन्टी अल्लाह रसुल एक ही एक ही पत्र गोसल करतम जाह रसुल्य को स्त्री साथ पेंटे एक ही चादर एक ही लैपर नीचे थका अवस्थातेहि नाजिल होत एमकी तर माथा हमारे रखा अवस्ातेहि नजिल जा स्त्री का थका अवस्था है সপ্তম পয়েন্ট আয়সার আদি আল্লাহু আনহা বলেছেন কখনও এমন হয়েছে তিনি যখন আমার ঘরে সলাত পড়তেন আমি তার সামনে শুয়ে থাকতাম অর্থাৎ এখানে রাতে নফুল সালাদ বা তাহাজুর সালাদের কথা বোঝানো হয়েছে মূল বিষয় হচ্ছে আয়সারাদি আল্লাহু আনহার কক্ষটি এতটাই ছোট ছিল যে একদিকে আড়াআড়িভাবে আয়েশার আদি আল্লাহু আনহা শুয়ে থাকতেন আর বাকি অংশে রসুল্লাহ সাল আলহাম সালাদ আদায় করতেন আল্লাহ রসুল সাল্লাহাম যখন সিজা করতে যেতেন তখন হাত দিয়ে আয়েশারাদি আল্লাহু আনহার গায়ে টোকা দিতেন বা স্পর্শ করতেন তখন আয়েশারাদি আল্লাহু আনহা সরে যেতেন এবং রাসুল সিজা করতেন সুতরাং এভাবে এই বৈশিষ্ট্য এটাও ছিল আয়েশার দিআল্লাহু আনহার অন্যতম আরেকটি একক বৈশিষ্ট্য অষ্টম পয়েন্ট আয়েশার দি আল্লাহু আনহা বলেছেন আল্লাহ তাল্লাহ তার রাসুলকে মৃত্যুদান করেছেন আমার বুকে বা আমার কোলের উপরে মাথা রাখা অবস্থায় রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের দুনিয়ার জীবনের অন্তিম মুহূর্তে আমার মুখের লালা রসুলের মুখের লালার সাথে মিশেছিল এ বিষয়ে আমরা জানি আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লামের জীবনের অন্তিম মুহূর্তে যখন সেই কক্ষে আয়েশা রাদি আল্লাহু আনহার ভাই আব্দুর রহমান প্রবেশ করলেন তখন আব্দুর রহমানের হাতে একটি মিসওয়াক ধরা ছিল আল্লাহ রসুল সাল্লু আলিয়া সেই সময় এতটাই অসুস্থ ছিলেন যে তিনি মুখে কিছু বলতে পারছিলেন না বরং বারবার সেই মিসওয়াকের দিকে তাকাচ্ছিলেন এবং আয়েশা রাদি আনহা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে এতটাই ভালোভাবে বুঝতেন রাসুলের সেই দৃষ্টির অর্থ তিনি বুঝে ফেললেন আয়েশার আদি আনহা তখন সেই মিসাকটি নিয়ে আসেন এবং সেটা টিবিয়ে নরম করে আল্লাহ রসুল সাল্লি সাল্লামকে দিয়েছিলেন আর রসুল্লাহ সল্লাহ আলহি সাল্লাম সেই মিসক ব্যবহার করেছিলেন এ কারণেই রসুল্লাহ সল্লাহু আলহিউসাল্লামের জীবনের অন্তিম মুহূর্তে বা তার মৃত্যুকালে আয়েশার আদি আল্লাহু আনহার মুখের লালা আল্লাহ রসুলের মুখের লালার সাথে মিশ্রিত ছিল এটিও আয়েশার আদি আনহার একটি অনন্য বা ইউনিক বৈশিষ্ট্য নবম পয়েন্ট আয়েশার আদি আল্লাহানহা বলেছেন তিনি এমন দিনে মৃত্যুবরণ করেছেন যেদিন এমনিতেও আমার ঘরেই থাকার পালা ছিল দশম পয়েন্ট আমার ঘরেই আল্লাহ রাসুলকে দাফন করা হয়েছে এগারো নম্বর বৈশিষ্ট্য আয়েশারদি আল্লাহানহা বলেছেন আমি জিবরিলকে দেখেছি রাসুলের অন্য কোনো স্ত্রী জিব্রিলকে দেখতে পারেননি অর্থাৎ জিবরিল আল্লা সাল্লাম একবার মানুষের আকৃতিতে এসেছিলেন এবং আয়েশার আদি আল্লাহানহা সেখানে ওই মানুষের আকৃতিতে জিব্রিলকে দেখেছিলেন রাসুল্লাহ সাল্ল্লা আলহাম ছাড়া অন্য কেউই জিব্রিলকে তার সরাসরি আকৃতিতে দেখেননি বারো নম্বর পয়েন্ট আয়সারদি আল্লাহ আহা বলেছেন আমি ছিলাম রাসুলের স্ত্রীদের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসা প্রাপ্ত আমি ছিলাম সমস্ত মানুষের মধ্যে আল্লাহ রাসুলের কাছে সবচেয়ে প্রিয় আর আমার পিতাও ছিলেন সাহাবিদের মধ্যে রাসুলের কাছে সবচেয়ে বেশি ভালোবাসা প্রাপ্ত আমি তার খলিফা এবং বন্ধুর মেয়ে তেরো নম্বর পয়েন্ট আইসারদি আল্লাহু আহা বলেছেন अभी सुगंधि तैरि करतम और रसुल्लाह सल्लाह सल्लम सेवहार करत क्षमा एत्तम रिजिक प्राप्त होत चौदह नम्बर पॉन्ट आयशारदी अल्लाह क्षमा एन्नाते उत्तम रिजिक देर अंगीकार एरण आो बहु गौरवमय मर्यादार कथा आयशारदी अल्लाहवाना निजे वर्णना करो बहु सहबीक वर्णित होदीस और सिरत ग्रंथे यर्णनागलो पाव जाए य चौदोटी वैशिष्य के सामाराइज कर ले सारसंक्षेप कर ले मूलत दस टी पॉन्ट पाव जाए यह पॉइंटगुलर मध्यमें आ इशारा दियल्लाहुआनहार मर्यादा और श्रेष्ठत बोझार चेषा करब सरसि घटनाभित जीवनी वर्णनाते प्रवेश कर आगे यशिष्ट्यगुलू आलोचना करद्देश्य होल मेन आ इशारा दियाल्लाहुआनहार मर्यादार विषय अंतरे भलोभ गे एक नम्बर वैशिष्य हे निवाचित অর্থাৎ রসুল উল্লাহ সল্লাহু আলিহু স্ত্রী হিসেবে তিনি সরাসরি আল্লাহ তাহ কর্তৃক নির্বাচিত এবং তাকে বিয়ে করার জন্য আল্লাহ তা সরাসরি আদেশ করেছেন রাসুল উহ সাল্লাহু আলহু আসাল্লামকে আমরা জানি ও মাহাতুল মমিনদের প্রত্যেকেই আল্লাহআ কর্তৃক নির্বাচিত এবং মনোনীত এ কারণেই রসুল উল্লাহ সাল্লাম তাদেরকে বিয়ে করেছেন এবং আল্লাহ তাল্লাহ সেগুলো কবুল করেছেন তবে সমস্ত উম্মুল মিনীন্নদের মধ্যে শুধুমাত্র দুইজনের ক্ষেত্রে সরাসরি আল্লাহ আল্লাহর নির্দেশ ছিল যেন রাসুল্লাহ সাল্লিয়াম তাদেরকে বিয়ে করেন তাদের মধ্যে একজন হচ্ছেন জাইনা বিনতেজাহাস রদি আল্লাহু আনহা এবং অপরজন হচ্ছেন আজকে আমরা যাকে নিয়ে আলোচনা করছি অর্থাৎ উম্মুল মিনী আ ইশা আনহা আ ইশা রাদি আল্লাহু আনহাকে বিয়ে করার নির্দেশ দিয়ে আল্লাহ আল্লাহ রাসুলের কাছে ওহি পাঠিয়েছিলেন স্বপ্নের মাধ্যমে আমরা জানি নবীদের স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে ওয়াহি এবং নবীদের স্বপ্ন সত্য পরপর তিন রাত রাসুলুল্লাহ সাল্লাহ আলী আসালামকে স্বপ্নে আ ইশার আদি আনহার ছবি দেখানো হয়েছিল এবং এই সম্পর্কিত হাদিসটি আইসার আদি আনহা নিজেই বর্ণনা করেছেন রসুল্লাহ সাল্লাহু আলহিহ আসাল্লাম আ ইশারদি আনহাকে বলেছেন তোমাকে বিয়ে করার আগে আমাকে তিন রাত তোমার ছবি স্বপ্নে দেখানো হয়েছিল ইমাম তিরমিজি রাহিমহল্লা বর্ণনা করেছেন জিবরিল আল্হি সাল্লাম একটি প্রতিকৃতি সবুজ রঙের একটি রেশমি কাপড়ে জড়িয়ে রসুল্লাহ সল্লাহু আলহিহাসাল্লামের কাছে এসেছিলেন एरपर से आयसारा दीअल्लाहार छवि देखिए बला इन ही हबें दुनिया और आखिरते अपनार् रसल्लामी देखे एक फेरेस्ता एक टुकड़ो रेशमी कपड़े जड़िए एलन एरपरल आपनी निकाब उन्मोचन करिकाब उन्मोोचन करल और देखते पेल वही महिला तुमी तक हमें बोल जदि यल्ला पक्ष के लिए ही वास्तवयन कर सूतरा वर्णना थे जाना जा আল্লাহ তাল্লাহ নিজে উদ্যোগী হয়ে আয়েশার দি আল্লাহু আনহাকে বিয়ে করার নির্দেশ তার রাসুলের কাছে পাঠিয়েছিলেন এই সম্পর্কে বর্ণনা আয়েশার আদি আল্লাহু আনহার বিয়ের কাহিনীতে আরো বিস্তারিতভাবে আসবে ইনশা আল্লাহ আয়েশার আদি আনহার দ্বিতীয় বৈশিষ্ট্য তার জ্ঞান এবং এই পয়েন্টে আমরা বেশ কিছুটা সময় নিয়ে কথা বলবো ইনশা আল্লাহ উমরতের নারীদের মধ্যে সবচেয়ে জ্ঞানী ছিলেন আয়েশা রাজি আল্লাহু আনহা এবং শুধু নারী নয় নারী পুরুষ নির্বিশেষে ইলমের বিচারে যারা শ্রেষ্ঠ তাদের মধ্যে তিনি একজন তিনি ছিলেন একজন ফকিহা কোরআন হাদিসের উপরে সবচেয়ে বেশি বুঝ ছিল তার বড় বড় সাহাবায়করম কোনো বিষয়ে না বুঝলে বোঝার জন্য আয়েশা রাদি আল্লাহু কাছে আসতেন এবং সেসব বিষয়ে জিজ্ঞাসা করতেন সাহাবি আবু মুসা আল আশা আলী রাজি বলেছেন আমরা মোহাম্মদ সালু আলহসালামের সাহাবিরা কখনও কোনো কঠিন সমস্যার মুখোমুখি হলে আয়েশা রাজি আনহার কাছে আসতাম এবং সেই বিষয়ে জানতে চাইতাম তখন তিনি তার সমাধান করে দিতেন ইমাম জুহুরি রাহিমাউল্লাহ যিনি তাবেইদের ইমাম বলে খ্যাত তিনি মন্তব্য করেছেন মানুষের মধ্যে সবচেয়ে বড় আলেম ছিলেন আ ইশারদি আনহা রসুল উল্লাহ সাল আলহিউসাল্লামের বড়ো বড়ো সাহাবিরা তার কাছে আসতেন এবং বিভিন্ন বিষয়ে প্রশ্ন করতেন আ ইশারদি আনহার জ্ঞানের বিস্তৃতি দেখে অবাক হয়ে যেতেন সবাই একদিন আইশারদি আল্লাহু আনহার ভাগ্নে উরুয়া ইবনে জুবায়ের বললেন আপনার জ্ঞান দেখে আমি অবাক হয়ে যাই कुरान हादीज इसलमी आईनकानून आरबास वंशधार ज्ञान अपनी ही सर अभी भावतम एत कि आपनी क्यों शिखल एरपर एक दिन निजे निजेके बल अबाक हार क्यी आन आपनार्मी छान आल्ला रसुल और आप पिता छिलान कुराइश्वर मध्य श्रेष्ठ ज्ञानी तरब शिखे कि आपनी चिकित्सा विद्या सम्पर्के अनेकुनी कथाएं ভাগ্নের কথা শুনে আই ইশারাদি আল্লাহুয়ানহা বললেন ওরুয়া আল্লাহ রাসুল যখন অসুস্থ ছিলেন তখন বহু ডাক্তারে সে তার চিকিৎসা করেছে তাদেরকে দেখে আমি চিকিৎসার নিয়ম কানুনও শিখে নিয়েছি সুহান আল্লাহ এমনই বুদ্ধিমতী ছিলেন আমাদের মা উম্মুল মিনীন আইশারদি আনহা তিনি ছিলেন এই উম্মতের শ্রেষ্ঠ জ্ঞানী নারী এবং আলিমদের মতে শুধুমাত্র এই উম্মত নয় বরং যে নবীর উম্মতের মধ্যেই ইলমের বিচারে আইশার আনহা সকল নারীকে ছাড়িয়ে গেছেন ইমাম জুহুরি রাহেমাল্লা বলেছেন যদি উম্মদের সমস্ত মানুষের জ্ঞান এবং রাসুল্লাহ সালাহ আলহিউসাল্লামের সকল স্ত্রীদের জ্ঞান একত্র করা হয় তবে তাদের মধ্যে আয়েশার আদি আল্লাহু জ্ঞানের বিস্তৃতি এবং প্রশস্ততা বেশি হবে অন্য সূত্রে তিনি বলেছেন সমস্ত নারী জাতির জ্ঞান এবং আয়সারাদি আল্লাহু আহ্নহার জ্ঞান যদি একত্রিত করা হয় তাহলে আয়েশার জ্ঞানের পাল্লাই ভারী হবে শ্রেষ্ঠ হবে আয়শার আদি আল্লাহু আহ্না ছিলেন কোরআনের একজন হাফেজা রাসুলুল্লাহ সাল্লাহ আলহস্লামের ইন্তেকালের সময় তার বয়স ছিল আঠারো বছর এরপর সাতান্ন হিজড়িতে ছেষট্টি বছর বয়সে ইন্তেকাল করেন আমাদের মা উম্মুল মিনীন আই ইশার আনহা। এই মধ্যবর্তী দীর্ঘ সময় রাসুল উল্লাহ সালিয়া সাল্লামের ইন্তেকালের পরের যে সময়টুকু আই ইশারাদি আনহা তার জীবনের সেই বাকি সময় কাটিয়েছেন এই উম্মতের নারী পুরুষকে কোরআন এবং হাদিসের জ্ঞান শিখিয়ে তিনি ছিলেন সর্বাধিক হাদিস বর্ণনাকারীদের একজন আইশার আদি আল্লাহুয়ানহা রসুল্লাহ সাল্লাহ ইসলামের কাছ থেকে ২২১০টি হাদিস বর্ণনা করেছেন একটি মত অনুসারে যারা সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন তাদের মধ্যে আইসার আদি আল্লাহুয়ানহার অবস্থান চতুর্থ আর নারীদের মধ্যে তিনিই সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন আর একক উৎস থেকে হাদিস বর্ণনা করার ক্ষেত্রে শীর্ষে আছেন আইশার আদিআল্লাহুয়ানহা অন্যান্য সাহাবিরা যেমন আবুহুরাইরা কিংবা ইবনে আব্বাস রাদি আনহুমা তারা নিজস্ব উৎস থেকে বর্ণনার পাশাপাশি অন্যান্য সাহাবিদের থেকেও রাসুল্ল সল্লাহ আলহিস্লামের হাদিস বর্ণনা করেছেন কিন্তু আয়েশা রদি আনহা নিজে থেকে সরাসরি রাসুল্লাহ সল্লাহ আলহিহসাল্লামের যতগুলো হাদিস বর্ণনা করেছেন এত বেশি সংখ্যায় আর কেউ বর্ণনা করতে পারেননি অন্যান্য স্ত্রীদের তুলনায় আয়েশা রদি আনহার ইলমি শ্রেষ্ঠত্বের বেশ কিছু কারণ রয়েছে এর মধ্যে একটি হচ্ছে তার ছিল প্রখর স্মৃতিশক্তি এবং শুধুমাত্র স্মৃতিশক্তি নয় বরং সেটাকে ব্যবহার করার ক্ষমতা দ্রুত প্রাসঙ্গিক তথ্য মনে করার ক্ষমতা এবং সেই তথ্য কাজে লাগানোর ক্ষমতা বা বোধশক্তি এটা অল্লাতালা তাকে দিয়েছিলেন তাকে দিয়েছিলেন অসাধারণ বিশ্লেষণী ক্ষমতা একদিকে তার ছিল দারুণ বুদ্ধিমত্তা কৌতূহলী মনোভাব বা জানার ইচ্ছা এবং কোনো কিছু না বুঝলে তিনি রাসুল্ল সাল্লু আলু সাল্লামকে প্রশ্ন করতে দ্বিধা করতেন না সেই প্রশ্নগুলো ছিল অসাধারণ বুদ্ধিদীপ্ত প্রশ্ন অন্যরা যেসব বিষয়ে প্রশ্ন করতে সাহস পেত না আয়েশার আদি আল্লাহুয়ানহা সেগুলোও অবলীলায় করতে পারতেন রাসুলের স্ত্রী হওয়ার কারণে রাসুলের সবচেয়ে প্রিয় মানুষ হওয়ার কারণে মহিলা সাহাবিরা অনেক বিষয়ে অর্থাৎ মহিলাদের পবিত্রতা সম্পর্কিত বিভিন্ন বিষয়ে রাসুলকে প্রশ্ন করতে লজ্জা পেতেন কিন্তু আয়েশার আদি আল্লাহুয়ানহা সেগুলো প্রশ্ন করতে পারতেন কারণ তিনি ছিলেন তার স্ত্রী এবং আয়শা রাজি আল্লাহ আনহার স্বভাবসুলভ প্রাণোচ্ছল হাসিঘুসি মেজাজের কারণে রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম সেসব প্রশ্নে মোটে মন খারাপ করতেন না আয়সা রাদিয়াল্লাহু আহার ইলমি শ্রেষ্ঠত্বের আরেকটি কারণ হচ্ছে অপেক্ষাকৃত কম বয়সে রাসুলের স্ত্রী হওয়ার সৌভাগ্য লাভ করা সুহান আল্লাহ যদি কোনো ব্যক্তি শুধুমাত্র এই বিষয়টি নিয়ে চিন্তা করে তাহলে সে বুঝতে পারবে কেন আয়সা রাদি আনহাকে আল্লাহ তালা বিশেষভাবে নির্বাচিত করেছিলেন রাসুলের স্ত্রী হিসেবে যে বয়সটাতে আজকাল মানুষ স্কুল কলেজে পড়ে সেই বয়সে অর্থাৎ নয় থেকে ১৮ বছর সময়ের পুরোটাই আ ইশার আনহা ছিলেন রসুল্লাহ সাল আলহি সাল্লামের সহধর্মিনী হিসেবে আরেক অর্থে তিনি ছিলেন রসুল্লাহ সাল আলহি সাল্লামের শিক্ষার্থী খাদিজা রদি আনহা বাদে অন্যান্য স্ত্রীদের মধ্যে আ ইশার আনহা আল্লাহু আনহা রসুল্লাহ সালস্লামকে বেশি সময় পেয়েছেন তিনি প্রায় 8 বছর এবং পাঁচ মাস সময় পেয়েছেন রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লামের সাথে সাউদা রদি আল্লাহানহা বৃদ্ধা হয়ে যাওয়ার কারণে তার সাথে থাকার দিনগুলো আয়েশার আদি আল্লাহআানহাকে দিয়ে দেন ফলে অন্যান্য স্ত্রীরা যেখানে প্রতি আট দিনে একবার আল্লাহ রাসুলকে কাছে পেতেন সেখানে আয়েশার আদি আল্লাহানহা প্রতি আট দিনে দুই দিন সময় পেতেন রাসুল উহ সাল্লাহু আলহিস্লামের কাছে থাকার এছাড়া অন্যান্য স্ত্রীদের তুলনায় আয়েসার আদি আনহার বিয়ে হয়েছিল আগে এ কারণে আয়েশার আদি আল্লাহুয়ানহা রাসুলের কাছ থেকে বেশি বিষয় জানার এবং শেখার সুযোগ পেয়েছেন রাসুল্ল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের নিবি সাহচর্য এবং তার বিয়াদ বা প্রশিক্ষণ থেকে তিনি কত কিছু যে শিখেছেন তার বহু দৃষ্টান্ত রয়েছে হাদিসের গ্রন্থজুড়ে আয়েশা রদিয়াল্লাহু আহার ইলমি শ্রেষ্ঠত্বের আরেকটি কারণ হচ্ছে তার নিজের ঘরেই অহিনাজিল হতো আয়শারদি আল্লাহু আহা বলেছেন সুরা বাকারা এবং সুরা নিসা নাজিলের সময় আমি রাসুল্লাহ সাল্লা সাল্লামের কাছেই ছিলাম সুতরাং রাসুল উল্লা সাল্লি সাল্লামের জীবনসঙ্গিনী হওয়ার কারণে এবং বিভিন্ন ঘটনায় রাসুলের পাশে থাকার কারণে একেবারে কাছ থেকে তিনি যে বিষয়গুলো দেখেছেন যেভাবে বুঝেছেন সেই সুযোগ আর কেউ লাভ করেননি এ কারণে আয়েশা রাদি আনহা বিভিন্ন হাদিসের প্রেক্ষাপট এবং ব্যাখ্যা জানতেন এবং সেগুলো বোঝার ক্ষমতা আল্লাহ তাল্লাহ তাকে দিয়েছিলেন এর পাশাপাশি আয়েশার আদি আনহা ছিলেন একজন বাগ্মী বক্তা তিনি কথা বলতেন ধীরে ধীরে এবং স্পষ্টভাবে যেন সকলেই তা বুঝতে পারে रसुल्ला सोल्लामो यह कथा बतें मुसाइबने तल्लाई तु आफ साहू मीन आईशा आयशार अधिक विशुद्ध भाषी और का देखी एक भलो बक्तर प्रयोजन सुंदर वाचनभंगीव विशुद्ध भाषा प्रयोग सुस्पष्ट कण्ठस्वर प्रयोजन सठिक शब्दचयन और तेजस्वी उच्चारण आयशा आदिअल्लाहर कथा खुतबा वक्तृतार मध्य एर सबग गुण ही विद्यमानी ইমাম তাবারি এই বিষয়টি খুবই চমৎকারভাবে সাহিত্যিক ভাষায় বর্ণনা করেছেন এভাবে তিনি বলেছেন ফাতাকাল্লামাত আ ইশাতু ওয়াকানত জাহা রিয়তন ইয়া আলু সৌতুহা কত সৌতু ইমর আতিন জালী লতিন আ ইশারাদী বৈশিষ্ট্য বর্ণনা করে ইমাম তাবারি বলেছেন অতঃপর আইসা বক্তৃতা শুরু করলেন তার সু উচ্চ কণ্ঠস্বর সমবেত জন্য সমুদ্রের তরঙ্গ বিক্ষুব্ধ শব্দ ঢেউকে ছাপিয়ে উঠল সত্যিই এটা ছিল এক অজস্বিনী নারীর তেজোদ্দীপ্ত ভাষণ সুতরাং এই কথাগুলোর সার কথা হচ্ছে একজন সার্থক আলেমের মধ্যে যা যা বৈশিষ্ট্য থাকা প্রয়োজন আল্লাহালা আ আনহাকে তার সবই দিয়েছেন উম্মতের প্রতি আ আনহা যে বিরাট ইলমি অবদান রেখে গেছেন এটা ছিল রাসুলের সাথে তার বিয়ের অন্যতম হিকমত আরেকটি ভিন্ন আঙ্গিক থেকে চিন্তা করলেও আমাদের মা উম্মুল মিনীন আ ইশারদি আল্লাহ আনহার ইলমি অবদান এবং শ্রেষ্ঠত্ব ধরা পড়ে एक सभ्यता सीभिलइेशन हिसाब से इसलाम विस्तृत होसूदउल्लाम समय इसलमर भित्तीिप्रस्तर स्थापित होबर विभिन्न एलिका जय क्षुब रोम और पारस्य साम्राज्य विजय और दुनिया चतुर्दी के इसलमेर विस्तृति घटे खलीफा शासनामले इसलम राजनैतिक विजय और सामरिक विजय और बुद्धिभितिक भावे व्ञानगत भावे इसलमर विजय होना सकल बिलिल धर्म एवं मतबाद एक केत्रे जर अवदान सब चे बी जदि संक्षिप्त तलिका प्रस्तुत करना ताल देखा जा पाँच जन सहबे इलमेर जगते बुद्धिभितिक भावे ज्ञानगत भावे इसलमेर विस्तृति घटे आइशारा दी अल्लाहु आन्हा तर एक क्षेत्र में जी पृथिवीर अन्य सभ्यता और इतिहास दिखे तुलना करी देखते पाई को सभ्यतार विकाशे एक जो नारी एककत बुद्धिभित अवदान रेखे एमनटा और कथाओ खुजे पाया जाए ना গ্রিক সভ্যতার কথাই ধরুন তাদের চিন্তাবিদ এবং দার্শনিকদের মধ্যে প্লেটো অ্যারিস্টোটল সক্রেটিস সহ যারা ছিল তারা সবাই ছিল পুরুষ খ্রিস্টান ধর্মযাজকদের মধ্যে শুরুর দিকে যাদের রচনা বেশি বিস্তৃত হয়েছে বেশি ছড়িয়েছে তারা সবাই ছিল পুরুষ এখনও পর্যন্ত অন্যান্য ধর্মগুলোতে ধর্মীয় জ্ঞানে উৎকর্ষ লাভের ক্ষেত্রে নারীদের অবস্থান খুবই সীমিত আধুনিক ইতিহাসের দিকে যদি আমরা তাকাই ফরাসি বিপ্লবের ক্ষেত্রে ভূমিকা রেখেছে রুশ ভলতেয়ার এরা সবাই ছিল পুরুষ अमेरिका जख यूरोपिय आगमन करल और जैसे बर्तमान अमेरिकार फाउंडिंग फदार हिसेब विवेचना कराओ सबाई छो पुरुष सूतरा एक ही चित्र पृथ्वी अन्य सकल सभ्यतार क्षेत्र प्रजोज्य केवलम्र व्यक्रम इसलम आदर्शिक बुद्धिबित्तिक्ञानगत विचारे इसलम जखिष्ठित तक जरा शीर्ष स्थानीय अवदान रेखे ज्ञान प्रसार शिक्षा एवं विस्तार क्षेत्र से आईशारा दियाल्लाहुआनहार नाम উজ্জ্বল হয়ে আছে ক্ষেত্রে তিনি কেন্দ্রীয় ভূমিকা পালন করেছেন যা একটি ঐতিহাসিক সত্য মক্কার দাওয়াতি জীবনে রাসুলুল্লাহ সাল্লাস্লামের পাশে একজন নারীর অবদান ছিল সবচেয়ে বেশি তিনি হচ্ছেন আমাদের মা উমুল মেনিন খাদিজা বিন্তু খুয়াইলিদ আনহা। আর মদিনার জীবনে এবং রাসুলের মৃত্যুর পর ইসলামের শিক্ষা সংরক্ষণ এবং উম্মতকে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে যিনি সবচেয়ে এগিয়ে আছেন তিনিও একজন নারী এবং তিনি হচ্ছেন হাবিবাতু রাসুল্লাহ আ ঈশা সিদ্দিকা রাদি আল্লাহুয়ানহা চতুর্থ পয়েন্ট আল্লাহ রাসুলের পক্ষ থেকে ভূয়সী প্রশংসা লাভ করেছেন আশা রাদি আল্লাহুয়ানহা রাসুল্লাহ সাল আলহ্লাম বলেছেন ফাদু আ ই আলা কালি সারিতু আলা সি তো আম সমস্ত খাদ্য সামগ্রীর মধ্যে সারিদ যেমন শ্রেষ্ঠ নারী জাতির মধ্যে আশার মর্যাদাও তেমনি। সারিদ এক প্রকার খাবার যাকে আরও বেশ শ্রেষ্ঠ খাবার মনে করা হয় অন্নবর্ণনায় আয়েসার আদি আল্লাহ আহার শ্রেষ্ঠত্ব সম্পর্কে রসদুল্লাহ সাল্লাহ আলু আসাল্লাম বলেছেন পুরুষদের মধ্যে অনেকেই কামালিয়াত বা পারফেকশান বা উৎকর্ষতা অর্জন করেছে কিন্তু স্ত্রী লোকদের মধ্যে ইমরানের কন্যা মারিয়াম এবং ফেরাওয়ানের স্ত্রী আসিয়া ব্যতীত কেউই কামালিয়াত বা উৎকর্ষতা অর্জন করতে পারেনি এরপর হাদিসের বাকি অংশে এসেছে খাদদের মধ্যে সারিদের মর্যাদা যেমন শ্রেষ্ঠ নারী জাতির মধ্যে আয়েসার মর্যাদাও তেমনই যেসব নারী কামালিয়াত বা উৎকর্ষতা বা পরিপূর্ণতা অর্জন করেছেন তাদের তালিকায় আরও দুইজন নারীর নাম এসেছে অন্য হাদিসে তাবারনীতে উল্লেখিত হাদিসে খাদিজা বিন্তু খুয়াইলিদ এবং ফাতিমা বিন্তু মোহাম্মদ রদি আল্লাহু আনহুমা তাদের দুজনের নামও এসেছে আলেমদের ব্যাখ্যা এখানে কামালিয়াত অর্থ হচ্ছে আল্লা তাল্লাহার উলাইয়া বা অলির মর্যাদা লাভ করা সুতরাং মানব ইতিহাসে শ্রেষ্ঠ পাঁচজন নারীর মধ্যে আয়শা রদিয়াল্লাহু আনহা একজন এবং তাদের প্রত্যেকের মধ্যে কমন বৈশিষ্ট্য কি। এই সম্পর্কে ইবনে কাসির রহমা বলেছেন এই নারীদের প্রত্যেকেই এই কামালিয়াত বা পারফেকশন অর্জন করেছেন একজন নবীর পাশে থাকার কারণে তাদের প্রতি সহযোগীর ভূমিকায় থাকার কারণে আসিয়া এবং মারিয়াম তারা দুজন লালন পালন করেছেন মহসা এবং ঈসা আলাই ইসালামকে তারা দুজন মায়ের ভূমিকা পালন করেছেন অন্যদিকে খাদিজা এবং আয়সা রাদি আল্লাহন হুমা তারা স্ত্রী হিসেবে রাসুলের মিশন বাস্তবায়নে সহযোগিতা করেছেন এই কামালিয়াতের আরেকটি ব্যাখ্যা হচ্ছে এই নারীরা ছিলেন সিদ্দিকা এবং ওয়ালিয়া সিদ্দিক মানে যিনি সত্যবাদী যিনি নিজের সত্য ধারণ করেন সত্যের সাক্ষ্য দেন এবং সত্য কথা বলেন কামালিয়াত শব্দের মাধ্যমে তাদের শ্রেষ্ঠত্ব এবং সর্বোচ্চ পর্যায়ের তাকোয়া সদ্গুণ এবং ফাজাইল বোঝানো হয়েছে সহি মুসলিমের এই হাদিসের ব্যাখ্যায় ইমাম নাবি রাহিমউল্লা বলেছেন এখানে কামালিয়াত মানে হচ্ছে তাকোয়া এবং দীনদারিতা বা ধার্মিকতা রসুল্লাহ সাল্লাইসাল্লাম আয়েশ রাদি আল্লাহ আহার শ্রেষ্ঠত্ব বোঝাতে সারিদের দৃষ্টান্ত দিয়েছেন यह प्रसंगे मंब्य कर इमाम इबनुल कईम रहीम्ला सरिद हों रुटी और गोष्ठर मिश्रण प्रस्तुत करा एक रकम खबर अर्थात यारे आमिष ए शर्करा दोट आती तरकार मध्य सर्वोत्तम हे गोष्ठ और पेट भरानोंम खे रुटी जख य उभये मिश्रण घटे तक एर उत्तम खबर और किचु है ना एक कारण आरोबा खबर के सब चे उत्तम विवेचना करत यबारे एकदि रही है पुष्टिगुण और एकदि के रही है क्षुदा मेटानर क्षमता अर्थात रसदुल्लाह सल्लाह सल्लम यह खबर के दृष्टान दिए बुझिए माँ उमल मिन आशार दीअल्लाह आनहा कम्प्लीट पैकेज तरह मध्य सब सद्गुण ही आके जिस शरियतर ज्ञान आम ही भाव रही है अमल और तकआ एक कारण ही आलिमरा आशार दी अल्लाहू आनहा सम्पर्ण छाधारे एक आबिदा आलिमा फकीह शाइा কনিতা মু মিনা সলিহা মোহসিনা এবং মুরব্বিয়া একজন আদর্শ মুসলিম নারীর যেমন হওয়া উচিত আয়শারদি আল্লাহুয়ানহা ছিলেন তার পূর্ণাঙ্গ দৃষ্টান্ত আয়শারদি আল্লাহুয়ানহা ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী একজন বুদ্ধিমতি মহিলা তার মর্যাদা সত্যিই অল্প কথায় বলে বোঝানো খুবই কঠিন আয়শা রাজি আল্লাহানহার সাথে পৃথিবীর শ্রেষ্ঠ নারীদের মধ্যে আরেকজন যার নাম এসেছে তিনি হচ্ছেন ফাতিমা বিনতে মুহাম্মদ রদি আনহা। এখন এই বিষয়ে তুলনা করতে গিয়ে অনেকেই তর্কে জড়িয়ে পড়েন যে এই নারীদের মধ্যে কে শ্রেষ্ঠ সাধারণ উত্তর হচ্ছে হাদিসে তাদের সকলেরই শ্রেষ্ঠত্বের কথা বর্ণনা করা হয়েছে একজনের সাথে আরেকজনের তুলনা করা এই প্রসঙ্গে ইমাম ইবনুল কাইম রাহিমহল্লা লিখেছেন যখন একাধিক বিষয়ের মধ্যে বা একাধিক ব্যক্তির মধ্যে তুলনা করা হয় তখন প্রত্যেকের ব্যাপারে পৃথকভাবে বিস্তারিত আলোচনা না করে কোনো একজনকে অন্যজনের তুলনায় শ্রেষ্ঠ বলে দেওয়া সঠিক অ্যাপ্রোচ বা সঠিক পদ্ধতি নয় एरपरू ब श्रेष्ठतरी आखिर आल्ला तला पुरस्कार लाभ करके मानदंड विवेचना करी एट शुदुम्र कुरान हदीसर सनिर्दिष्ट दलिल व नसर मध्यमेंा जाए अन्न को उज्जुक नहीं कारण यह ब्यापारे एकम्र आल्ला तलाई जान क्याल विचार कर मानुर अंतर अवस्थार भितने श्रेष्ठतरी क्यों वंशीय श्रेष्ठत के बोझानदेह फातिमादी आल्लाहुआन ते सकल उत्तम एक क्षेत्र में फातिमा रदियाल्लाहुआर साथे फातिमार, फातिमार बनरा छादा करार मत क्यों ही नहीं जदिनीम अग्रगामी हवा इसलम कबूलरा मक्ार से प्रथम जिंदगी मुस्लिमराजेदारूण दुख दुर्दशा और कष्ट सह्य करो सह्य करा रसुल के सहा है खदिजा बिन्तु खुआइली रदी आल्लाहुआन ते मध्य श्रेष्ठ আর যদি শ্রেষ্ঠত্ব বিচার করা হয় জ্ঞানের উৎকর্ষতা দিনই খেদমত ইসলামের শিক্ষা এবং রাসুলের হেদায়ত প্রসারের ক্ষেত্রে প্রচারের ক্ষেত্রে তাহলে এখানে আইসার আদি আনহার থেকে শ্রেষ্ঠ কেউই নেই আইসার আদি আল্লাহু আনহার শ্রেষ্ঠত্ব এবং মর্যাদার পঞ্চম পয়েন্ট হচ্ছে তার ইবাদতবন্দিগি দুনিয়া বিমুখতা যুহুদ বা অল্পে সন্তুষ্ট থাকা ফরোজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদতে সলাদ সিয়াম সদকাদানশীলতা এক্ষেত্রে আয়সেরাদি আল্লাহু আহার জীবনে অনেক অসাধারণ ঘটনা আছে দিন এবং রাতের বেশিরভাগ সময় আয়সেরাদি আল্লাহু আনহা ব্যস্ত থাকতেন আল্লা তাল্লার ইবাদত বন্দীগিতে তিনি নিয়মিত চার্টের সালাদ আদায় করতেন এবং তিনি বলতেন আমার মৃত পিতাও যদি কবর থেকে উঠে এসে বলেন এই সালাদ পড়ার দরকার নেই তবুও আমি এই সলাদ পরা ছাড়ব না আয়েশারাদি আল্লাহু আনহা বছরের অধিকাংশ সময় সিয়াম রাখতেন কিছু কিছু বর্ণনা এসেছে বছরের যেই কয়দিন সিয়াম রাখা নিষিদ্ধ সেই দিনগুলো বাদে সময় সিয়াম অবস্থায় থাকতেন আয়শারদি আনহা। একবার আরাফার দিনে আয়শারাদি আল্লাহুয়ানহা সিয়াম রাখলেন এবং তখন ছিল প্রচণ্ড গরম গরম এবং সূর্যের তাপ এত বেশি ছিল যে লোকেরা তাদের মাথায় পানির ছিটা দিচ্ছিল এই অবস্থা দেখে আয়শারাদি আল্লাহুয়ানহার ভাই আব্দুর রহমান বললেন এই প্রচণ্ড গরমে সিয়াম রাখার কি দরকার আছে যেহেতু এটা নফল সিয়াম ছিল এ কারণে আব্দুর রহমান কথা বলেছেন আয়শার ভাই আব্দুর রহমান বললেন আপনি ইফতার করে ফেলতে পারেন জবাবে আয়সা রদি আনহা বললেন আমি রসুলুল্লাহ সাল আলহ সাল্লামের মুখ থেকে শুনেছি আরাফার দিনে সিয়াম রাখলে সারা বছরের গুনাহ মাফ হয়ে যায় এরপরেও আমি এই সিয়াম ভেঙে ফেলবো অর্থাৎ আয়সা রদি আল্লাহু আনহা সেই গরমের দিনেও কষ্ট করে সিয়াম রাখলেন এবং সেটা ভাঙলেন না ষষ্ঠ পয়েন্ট কুরআনের ১০টি আয়াত নাজিল হয়েছে আয়সার আদি আনহার মর্যাদা বর্ণনা প্রসঙ্গে আমরা জানি কোরআনে তিনজন এমন ব্যক্তির ব্যাপারে আলোচনা করা হয়েছে যাদেরকে অববাদ দেওয়া হয়েছিল অথচ তারা ছিলেন নির্দোষ সেই তিন ব্যক্তি হচ্ছেন ইউসুফ আলাই ইসালাম ঈসা আলি ইসাল্লামের মা মারিয়াম এবং আ ঈশা আনহা। প্রথম দুজনের ক্ষেত্রে তাদেরকে নির্দোষ ঘোষণা করেছে কারা ইউসুফ আলহিসাল্লামকে নির্দোষ ঘোষণা করেছে মিশরের মহিলারা মারিয়াম সালামের ক্ষেত্রে তাকে নির্দোষ ঘোষণা করেছেন তার শিশুপুত্র ঈসা আলি ইসাল্লাম আর আয় সেরাদি আনহার ক্ষেত্রে তাকে নির্দেশ ঘোষণা করেছেন কে এবং কিভাবে। সরাসরি আল্লাহ তালা আয়াত নাজিল করে আয় সারাদি আনহাকে অপবাদ থেকে মুক্তি দিয়েছেন তাকে নির্দোষ ঘোষণা করেছেন সুরা নূরের ১০টি আয়াত নাজিল করেছেন আল্লাহ তাল্লাহ এভাবে কোরআনের আয়াত নাজিল হওয়ার মাধ্যমে আয় সারাদি আল্লাহু আনহার মর্যাদা এবং নির্দোষিতা ঘোষণা হওয়া তার একটি অসাধারণ অনন্য মর্যাদা এ বিষয়টি বোঝার জন্য আমাদের খেয়াল রাখা উচিত কোরআন খুবই সারসংক্ষিপ্ত একটি কিতাব এখানে অযথা অপ্রয়োজনে কোনো কিছুই আলোচনা করা হয়নি সেখানে এত সারসংক্ষিপ্ত কিতাবে আল্লা তাল্লাহ দশটি আয়াত পরপর নাজিল করেছেন আইশার আদি আল্লাহ ব্যাপারে সুহান আল্লাহ আল্লাহ আল্লাহ কত মর্যাদা দিয়েছেন আমাদের মা উমুল মনিন আ ইশার আদি এর বাইরে তায়াম মুমের আয়াত নাজিল হয়েছে আইশার আদি আল্লাহ হুয়ানহার জীবনের একটি ঘটনার কারণে যেই প্রসঙ্গে আলোচনা সামনের দিকে ইনশাল্লাহ আসবে সপ্তম বৈশিষ্ট্য আয়শার আদি আল্লাহু আনহাকে ভালোবাসা সকলের জন্য ওয়াজিব এবং ইমানের দাবি রাসুল উল্লাহ সাল আলিয়া সবচেয়ে প্রিয়তমার স্ত্রী ছিলেন আয়শার আদি আল্লাহু আনহা একটি বর্ণনা এসেছে আয়শার আদি আল্লাহু আনহা প্রায়ই এই ভালোবাসা সম্পর্কে রাসুলের কাছে প্রশ্ন করতেন একবার তিনি প্রশ্ন করলেন ইয়া রাসুল আপনি আমাকে কেমন ভালোবাসেন কতটা ভালোবাসেন জবাবে রসুল্লাহ সাল আলহি আসাল্লাম বললেন আমার এবং তোমার ভালোবাসা रशिर गीटर मत आयी अल्लाहु जानते चाहलें कैमन गीट रसलह सल्लाह सल्लम बपरीतमुखी दुईटी गीटर बंधने मत अर्थात यही भाई मजबूत जा कख दुरबल है ना जा कख छुटे जाए ना आयसरदीलाहुआवआन रसुल्लाह सल्लाहल भलोबाशा कत बेल से रसल्लाह सल्लाह सल्लम अंतिम असुस्थता और मृत्युर घटनाते ही प्रमाण पाव जाए रसुल्लाह सल्लाह सलम जख অন্তিম অসুস্থ হয়ে পড়েন সেই অবস্থায় তিনি বারবার জিজ্ঞাসা করতেন আগামীকাল আমি কার ঘরে থাকবো আগামীকাল আমি কার ঘরে থাকবো এই প্রশ্ন শুনেই অন্যান্য উম্মুল মিনিনরা বুঝে নিলেন রসুল্লাহ সাল্লাম থাকতে চাচ্ছেন আয়েশার ঘরে এ কারণে জীবনের শেষ দিনগুলোতে রসুল্লাহ সালি সাল্লাম আর ঘর বদল করেননি অসুস্থতার কারণে মৃত্যুর আগ পর্যন্ত তিনি আয়েশার দিয়ে আনহার ঘরেই ছিলেন আর যেদিন তিনি মৃত্যুবরণ করেছেন সেদিন এমনিতেও আয়েশার আদি আল্লাহু আনহার ঘরেই থাকার কথা ছিল রাসুলুল্লাহ সাল্লাম আইসার আদি আল্লাহু আনহাকে কতটা ভালোবাসতেন এই বিষয়টি বোঝার জন্য এখন আমরা একটি ঘটনা বর্ণনা করছি এই ঘটনাটি ঘটেছিল অষ্টম হিজড়িতে তখন রসুল্লাহ সাল্লাহ উলিয়া সাল্লামের সাত বা আটজন স্ত্রী ছিলেন উমুল মিনীনরা সবাই জানতেন রসুল্লাহ সাল্লাহ আলিয়া আশার আদি আল্লাহু আনহাকে সবচেয়ে বেশি ভালোবাসেন আয়সা রাজিয়াল্লাহনের প্রতি রাসুল্ল সাল্লু আলু আসলামের এই ভালোবাসার কথা সাহাবিরাও জানতেন এ কারণে রাসুল্লাহ সাল্লু আলু সাল্লাম যেদিন আয়েসার ঘরে থাকতেন সেদিন সাহাবিরা বেশি বেশি হাদিয়া পাঠাতেন বেশি বেশি উপহার পাঠাতেন এর মাধ্যমে সাহাবিরা মূলত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে খুশি করার চেষ্টা করতেন তার মন জয় করার চেষ্টা করতেন কিন্তু এই বিষয়ে অন্যান্য স্ত্রীরা অন্যান্য উমুল মিনীনরা মনক্ষুণ্ণ হলেন কারণ স্বাভাবিকভাবেই তারাও চাইতেন রসুল্ল সাল্লাহ উল্লাহলাম যখন যেই স্ত্রীর ঘরে থাকবেন তখন যেন সাহাবায়করাম সেখানেও কিছু হাদিয়া পাঠায় উপহার পাঠায় কিন্তু এই বিষয়টি কীভাবে সমাধান হতে পারে কার হিম্মত আছে আল্লাহ রাসুলের কাছে গিয়ে এই কথাটি বলবে তখন অন্যান্য উম্মুল মিনীনরা সবাই মিলে বুদ্ধি করলেন এবং ঠিক করলেন ফাতিমা রাদি আনহা এই কথাটি গিয়ে বলবেন রাসুল্ল্লাহ সাল্লাহামের কাছে কারণ তারা জানতেন ফাতিমা রাদি আল্লাহু আহা ছিলেন রাসুলুল্লাহ সাল্লাহসাল্লামের অতি আদরের মেয়ে তার কলিজার টুকরা অবশেষে উম্মুল মুমিনদের সেই আবদার নিয়ে ফাতিমা রাদি আনহা এলেন রাসুলের ঘরে সেদিন আয়েশার রদি আল্লাহু আনহার ঘরেই ছিলেন রাসুলুল্লাহ সাল্লাহ আলহিসাল্লাম এবং এরপর যা ঘটেছে সেই বিষয়টি আয়েশার আদি আল্লাহুয়ানহা নিজেই বর্ণনা করেছেন তিনি বলছেন একবার রাসুলের স্ত্রীরা ফাতিমাকে রাসুলের কাছে পাঠালেন এরপর ফাতিমা ঘরে প্রবেশের অনুমতি চাইলেন এবং তখন আয়েশার আদি আনহা বলছেন আমি আল্লাহ রাসুলের সাথে একই চাদরের নিচে শুয়েছিলাম রাসুল্লাহ ফাতিমাকে ঘরে প্রবেশের অনুমতি দিলেন এরপর ফাতিমা বললেন ইয়া রাসুল্লাহ আপনার স্ত্রীরা আমাকে আপনার কাছে পাঠিয়েছেন এবং তারা আবু হকরের মেয়ের ব্যাপারে ইনসাফ সম্পর্কে জিজ্ঞাসা করছেন এবং এই এই কথা বলছেন এভাবে ফাতিমা রাজি আনহা অন্যান্য ওমুল ইনীনদের সেই সমস্ত কথা এবং আবদার এগুলো পেশ করতে লাগলেন ফাতিমা রাদি আল্লাহুয়ানহা বললেন তারা যখন এই সমস্ত কথা বলেছেন তখন আমি চুপ থেকেছি এভাবে ফাতিমা রাদিয়াল্লাহু আল্লাহুয়ানহার বক্তব্য শেষ হলো আয়সার আদি আল্লাহু আনহা বলেন ফাতিমার কথার জবাবে রসুল্লাহ সাল্লিয় সাল্লাম বললেন হে আমার মেয়ে আলাস্তি তুহিবী না মা ওহিব্বু আমি যাকে ভালোবাসি তুমি কি তাকে ভালোবাসো না ফাতিমা বললেন হ্যাঁ ভালোবাসি তখন রাসুলুল্লাহ সাল আলহি সাল্লাম বললেন ফা আহিব্বি হাজিহি তাহলে অবশ্যই তুমি এই নারীকে ভালোবাসবে এই বলে তিনি আয়সার আদি আনহার দিকে ইঙ্গিত করলেন আদিসের এই অংশের উপরে মন্তব্য করে ওলামা একরাম বলেছেন এখানে রাসুল্লাহ সাল্লি সাল্লাম আদেশ করেছেন নির্দেশ দিয়েছেন এ কারণে আয়সা রাদি আল্লাহু আনহাকে ভালোবাসা উম্মতের জন্য ওয়াজিব এরপর ফাতিমা রাদি আনহা সেখান থেকে উঠে রাসুল্লাহ সাল সাল্লামের অন্য স্ত্রীদের কাছে গেলেন এবং রাসুল যা জবাব দিয়েছেন সেটা জানালেন উমুল মমিনরা দেখলেন ফাতিমা রাদি আল্লাহু আনহাকে পাঠিয়েও এই বিষয়টির কোনো সমাধান করা গেল না তারা ভাবলেন হয়তোবা মেয়ে হিসেবে পিতার প্রতি শ্রদ্ধাবোধ এবং অধিক ভালোবাসা সব কারণে তিনি বিষয়টা কার্যকর যুক্তি সহকারেই উপস্থাপন করতে পারেননি তাই উমুল মমিন্দরা বললেন ফাতিমা তুমি তো এই বিষয়টির সমাধান করতে পারলে না তুমি আবার রাসুলের কাছে যাও এবং গিয়ে বলো অন্যান্য স্ত্রীগণ আবু অকরের মেয়ের ব্যাপারে ইনসাফের বিষয়ে আপনার কাছে জানতে চেয়েছে ফাতিমা রাজি আল্লাহন বললেন আমি আর এই কথাগুলো বলতে পারবো না উমুল মমিদিনরা আশা হারালেন না দ্বিতীয় দফায় তারা ঠিক করলেন এবার পাঠাবেন জায়নাব বিন তেজাহাশ রাজি আল্লাহানহাকে কারণ তারা দেখলেন রাসুলের কাছে মর্যাদা এবং ভালোবাসার ক্ষেত্রে আয়েশারাদি আল্লাহুয়ানহার নিকটতম প্রতিদ্বন্দ্বী হচ্ছেন জায়নাব বিনতেজাহ রাজি আল্লাহুয়ানহা আয়শারদি আল্লাহুয়ানহা বলেন এরপর রাসুলের অন্যান্য স্ত্রীরা জায়নাবকে পাঠালেন তিনি ঘরে প্রবেশের অনুমতি চাইলেন আয়েশারাদি আনহা বলেন সেই অবস্থায় আমি রাসুলের সাথে একই চাদরের নিচে শুয়েছিলাম রাসুল্লাহ সাল্ল্লা জাইনবকে ঘরে প্রবেশের অনুমতি দিলেন এবং জাইনব আবার এসেছেন এবং কি বলবেন সেটা অনুমান করতে পেরে আয়েশা রাজি আল্লাহুয়ানহা চাদরের নিচে লুকিয়ে পড়লেন এমন সময় জাইনাব ঘরে ঢুকলেন এবং অন্যান্য অম্মুল মিনীন্দের সেই আবেদন সেই আবদার বর্ণনা করতে লাগলেন তিনি বললেন ইয়া রসুল আল্লাহ আপনার স্ত্রীরা আমাকে পাঠিয়েছেন যেন আপনার কাছে আবুকরের মেয়ের ব্যাপারে ইনসাফ সম্পর্কে আমি জিজ্ঞেস করতে পারি এভাবে জাইনাব রাদি আনহা সেই বিষয়গুলো একের পর এক বলতে লাগলেন পেশ করতে লাগলেন আয়েশেরদি আল্লাহু আনহা চুপ করে চাদরের নিচে শুয়ে সব কিছু শুনছিলেন কিন্তু তিনি কোনো জবাব ছিলেন না ভেতরে ভেতরে তিনি ঠিকই ফুসে উঠছিলেন আয়েশেরদি আল্লাহু আনহা মনে মনে আশা করছিলেন যেন রাসুলুল্লাহ সাল্লু আলু ইসলাম তার পক্ষে কোনো কিছু জবাব দেন বা কিছু একটা বলে দেন যেভাবে একটু আগে ফাতিমাকে তিনি জবাব দিয়েছেন কিন্তু রাসুল্লাহ সাল্লু আলু ইসলাম ফাতিমাকে জবাব দিলেও জাইনাবের ব্যাপারে কিছুই বললেন না চুপচাপ শুনতে লাগলেন এভাবে বেশ কিছু সময় কেটে গেল এক পর্যায়ে আয়েশেরাদি আল্লাহুয়ানহা আনহা উল্লাহ সাল্লাহ উলয় সাল্লামের কাছে কথা বলার অনুমতি চাইলেন আল্লাহ রসুল তাকে অনুমতি দিলেন এবার অনুমতি পেয়ে আয়েশের রাদি আল্লাহু আনহা তার মনে যত ক্ষোভ ছিল সব একবারে প্রকাশ করলেন আয়েশের রদি আল্লাহু আনহা এমনভাবে জবাব দিলেন জায়না বিনতেজাহ রাজি আল্লাহু আনহা আর কোনো কথাই খুঁজে পেলেন না তিনি একেবারে চুপ হয়ে গেলেন এখানে আসলে বিষয়টা কি ঘটছে সেটা আমাদের বোঝা খুব জরুরি রসুল্লা সাল্লাহসাল্লামের স্ত্রীরা সবাই চাইতেন যদি তাকেই সবচেয়ে বেশি ভালোবাসতেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আর এই বিষয়টি কে না চাইবে কিন্তু ভালোবাসা তো আসলে অন্তরের একটা বিষয় যেটা মানুষ নিয়ন্ত্রণ করতে পারে না এটা মানুষের সাধ্যের বাইরে যেটা সাধ্যের মধ্যে আছে সেটা হচ্ছে স্ত্রীদের মধ্যে সমতা রক্ষা করা এবং সেক্ষেত্রে নিঃসন্দেহে আল্লাহ রসুল সাল্লু আলু সাল্লাম তার স্ত্রীদের মধ্যে সমতা রক্ষা করতেন যেমন তিনি প্রত্যেককে সমান সময় দিতেন প্রত্যেকের জন্য সমপরিমাণ অর্থ খরচ করতেন এক্ষেত্রে তিনি সমতা রাখতেন কিন্তু অন্তরের যে বিষয় বা ভালোবাসার যে অনুভূতি এটা তো সময় বা টাকা পয়সার মতো ভাগ করা যায় না এ কারণেই আমরা দেখি রসুল্লাহ সাল্লাই সাল্লাম আল্লাহ তাল্লার কাছে দোয়া করে বলতেন ফিমা আমলিকু ফালা তালুমনি ফিমা তামিকু আমলিকু অর্থাৎ হে আল্লাহ এটা হচ্ছে স্ত্রীদের সাথে আমার সমতা এবং সুবিচার যেটা আমি নিয়ন্ত্রণ করতে পারি আর যেটা আমার নিয়ন্ত্রণের সাধ্যের বাইরে সেই জন্য আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও অর্থাৎ আয়েশার আদি আল্লাহু আহার প্রতি এই যে ভালোবাসা এটা তো আমি নিয়ন্ত্রণ করতে পারি না যদিও এই জন্য তিনি দায়ী তবু বিনয় বশত আল্লাহ তাল্লাহার কাছে রাসুল্ল সাল্ল্লা সাল্লাম এই দোয়া করতেন এ কারণে জাইনব্বিন তেজাহ রদি আল্লাহু আহা যখন যখন আয়েশার আদি আল্লাহু আহার ঘরে এসে উম্মুল ইনিনদের আবদার পেশ করছিলেন তখন আয়েশার আদি আল্লাহু আহার মধ্যে ঘিরা বা গাইরত জেগে উঠল এই গীরা মানে হচ্ছে ইতিবাচক ঈর্ষাবোধ বাংলা ভাষা এটাকে অনুবাদ করে এক শব্দে বলে বোঝানো খুব কঠিন তবে এর ব্যাখ্যা হচ্ছে এমন একটা ঈর্ষা যে কারণে কাউকে নিন্দা করা যায় না কারো প্রতি ভালোবাসা কিংবা কারোর প্রতি অধিকার অনুভব করলে তাকে বেশি কাছে পাওয়া এবং ধরে রাখার যে অনুভূতি এটাকেই বলা যায় ঘিরা বা গায়রত সুতরাং জায়নাবিন্দে জাহাজের কথা শুনে রাসুলের প্রতি আয়েশার আদি আল্লাহু অন্তরে ঘিরা জেগে উঠল আর আয়েশার আদি আনহা রাসুল উল্লাহ সাল্লু আলিয়া সম্পর্কে বলতেন মোহাম্মদ সাল্ল্লাহি আসলামের মতো ব্যক্তি যেই নারীর স্বামী সেই নারী কিভাবে তার স্বামীর ব্যাপারে ঈর্ষা না করে থাকতে পারে আয়সার আদি আল্লাহুয়ানহা আরও বলতেন মিশরের মহিলারা ইউসুফকে দেখে তাদের আঙ্গুল কেটে ফেলেছিল আর তারা যদি আমার মাহবুবকে দেখত অর্থাৎ রাসুল উল্লাহ সাল আলাইস্লামকে দেখত তাহলে তারা তাদের কলিজা কেটে ফেলত সুফহান আল্লাহ রাসুলের প্রতি এমনই ভালোবাসা ছিল আমাদের মা ওমুল মেন আইসার আদি আল্লাহু আন্হার অন্তরে তাই জায়নাব বিন্তু জাহাসের কথা শুনে আয়সার আদি আল্লাহা যখন করা জবাব দিলেন জাইনাব বিন্দু জাহাস বলার মতো কিছুই খুঁজে পেলেন না একেবারে চুপ করে গেলেন রাসুল উল্লা সাল্লিয় চুপ থেকে সব কিছু দেখলেন এবং শুনলেন তিনি কিছুই বললেন না শেষে শুধু এতটুকু বললেন দেখো সেই হচ্ছে আবু বকরের মেয়ে অর্থাৎ সাহাবিদের মধ্যে আবু বকর আদি আল্লাহু আনহু যেরকম স্পষ্টভাষী এবং বাগ্মি ব্যক্তি ছিলেন তার মেয়ে হিসেবে আইসা রাদি আল্লাহুয়ানহাউ ঠিক তেমনই বাগ্মি এবং স্পষ্টভাষী তাবি বিন কায়েজ রহিমাউল্লাহ তিনি বলেছেন আমি আবু বকরের খুদ্বা শুনেছি ওমরের খুদ্বা শুনেছি ওসমানের খুতবা শুনেছি আলীর খুতবা শুনেছি এবং তিনি বললেন তার দিন পর্যন্ত তার সময় পর্যন্ত যতজন ব্যক্তি খলিফা হয়েছে তিনি তাদের সবার কুৎবা শুনেছেন কিন্তু আয়েশা রাদি আল্লাহু আনহার মতো এত অনুপ্রেরণাদায়ী এবং সুন্দর খুদ্বা তিনি কখনও কোনো মানুষের মুখ থেকে শুনেননি জায়না বিন তুজাহ রাজি আল্লাহু আনহা তার মিশন ব্যর্থ হলো তিনি ব্যর্থ হয়ে ফিরে গেলেন অন্যান্য উমুল মমিনদের কাছে এবং গিয়ে বললেন আমি কিছুই করতে পারলাম না ঘটনা এখানেই শেষ নয় এবার তৃতীয় দফা উম্মুল মমিন রাজি আল্লাহু আনহুন্না এবার পাঠালেন উম্মে সালামাকে উম্মুল মমিনদের মধ্যে আয়েশা রাজি আল্লাহু আনহার পর রাসুলের কাছে সবচেয়ে প্রিয় দুইজন স্ত্রী ছিলেন জাইনাব বিন তুজাহ এবং উম্মু সালামা রাজি আল্লাহুয়ান হুমা উম্মে সালামা ছিলেন बुद्धिमती विचक्षण एक जो नारी ए साउदार दीअल्लाहुआन बदे रसुलर अन्य स्त्री मध्य वयस्क बे रसिक महिला एस रसुल स्त्री से दबी पेश कर लसुल्ला सल्लासलम काौशल को बल आएसा जब कल्याण पचंद कर या रसल्ला कल्याण पे चाहिए अर्थात यथार माध्यम बोझ लें आएसार घरे थार समय लोक बसी बसि हादिया पाठाय যদি রাসুল্লাহ সাল্লু আলু সাল্লাম সাহাবিদেরকে বলে দিতেন তাহলে অন্যান্য স্ত্রীদের ঘরে থাকার সময়েও সেই একইভাবে তারা হাদিয়া পাঠাত কিন্তু রাসুল্ল সাল্লু আলাই সাল্লাম উমে সাল্লামার এই কথার জবাবে কিছুই বললেন না তিনি অন্য দিকে মুখ ফিরিয়ে নিলেন উমে আবারও একই কথা বললেন এবার রাসুল্লাহ সাল্লু আলু সাল্লাম উমের সাল্লামার দিকে মুখ ফেরালেন এবং তিনি বললেন আ ব্যাপারে তোমরা আমাকে বিরক্ত করো না কারণ আ এষা ছাড়া অন্য কোনো স্ত্রীর সাথে একই চাদরের নিচে থাকা অবস্থায় আমার উপরে অহিনাজিল হয়নি এই উক্তির মাধ্যমে বোঝা যাচ্ছে রাসুল উল্লাহ সাল্লাহ আলহ্লাম এখানে আশার আদি আনহার একটি অনন্য মর্যাদার কথা উল্লেখ করেছেন এ থেকে বোঝা যাচ্ছে রসুলুল্লাহ সালু আলহু আসাল্লাম আয়সার আদি আনহাকে বেশি ভালোবাসতেন এর কারণ আল্লাহ আল্লাহর কাছে অন্য স্ত্রীদের তুলনায় আয়শার আদি আনহার মর্যাদা ছিল বেশি আর আল্লাহ তাল্লাহ যাকে বেশি ভালোবাসবেন রাসুল্লা সল্ল্লাহু আলহি আসাল্লামতো তাকেই বেশি ভালোবাসবেন এবং এই ঘটনা থেকে আমরা আরও বুঝতে পারছি আয়েসের আদি আল্লাহু আনহার সাহায্যের মাঝে আল্লাহ তাল্লাহর পক্ষ থেকে বিশেষ ফজিলত ছিল সুতরাং এই দীর্ঘ ঘটনা থেকে আমরা যা বুঝতে পারছি ইমাম জাহাবীর রহমাল সেটাকে প্রকাশ করেছেন এভাবে তিনি বলেছেন এই ঘটনা থেকে বোঝা গেল আল্লাহর নির্দেশেই আয়েসের আদি আনহাকে এত ভালোবাসতেন রাসুল উল্লাহ সালু আলহি অন্যান্য উমুল মো এই যে আবেদন আবদার সেই ঘটনা স্মরণ করে আয়শারাদি আল্লাহু আনহা বলেন এই ঘটনায় আমার স্বতন্ত্র বৈশিষ্টের প্রকাশ পেয়েছে যে কারণে আমি রাসুলের অন্য স্ত্রীদের উপরে গর্ব করতাম সুতরাং উম্মত হিসেবে আমাদের করণীয় হচ্ছে আল্লাহ এবং তার রাসুল যাকে মর্যাদা দিয়েছেন যাকে ভালোবেসেছেন সেই উম্মুল মেনিন আয় শারাদি আনহাকে ভক্তি করা শ্রদ্ধা করা এবং ভালোবাসা এবারে আসুন জেনে নেওয়া যাক আয়শারাদি আল্লাহ আনহার প্রতি বিদ্বেষ পোষণকারীদের পরিণতি কি আয়েশার আদি আল্লাহু আনহাকে যদি কেউ গালমন্দ করে বা তার সানে নাজিলকৃত আয়াতের ব্যাপারে সন্দেহ পোষণ করে তাহলে সেই ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যাবে এবং এই ব্যাপারে আহলে সুন্না তল জামাত একমত সমস্ত অমুল মিনীন্দের মধ্যে আয়সার রাজি আল্লাহু আনহা বিশেষ সম্মান এবং মর্যাদার অধিকারী এর কারণ হচ্ছে আল্লাহ তালা আয়সার আদি আল্লাহু সম্পর্কে সরাসরি আয়াত নাজিল করেছেন এ প্রসঙ্গে ইমাম মালিক রহমান উল্লাহ বলেছেন যেই ব্যক্তি ওমর এবং আবুবকরকে অভিশাপ দেয় তাদের শাস্তি হচ্ছে তাদেরকে বেঁধে প্রহার করতে হবে দৌররা মারতে হবে আর যে ব্যক্তি আয়েশাকে নিয়ে বাজে কথা বলবে তার শাস্তি হচ্ছে মৃত্যুরন্ড লোকের অবাক হয়ে ইমাম মালিককে জিজ্ঞাসা করল আয়েশার বেলায় মৃত্যুরন্ড কেন তিনি বললেন কারণ আল্লাহ তাল্লাহ নিয়ে যে আয়েশা সম্পর্কে পবিত্র কোরআনে দশটি আয়াত নাজিল করেছেন এরপর ইমাম মালিক রাহমাউল্লাহ এই আয়াতটি তিলাবাত করলেন আল্লা তাল্লাহ বলেছেন আল্লাহ তোমাদেরকে সতর্ক করে দিচ্ছেন আর কখনোই এই ধরনের কিছু না বলার জন্য যদি তোমরা মুমিন হয়ে থাকো এই জন্য ইমাম মালিক রহমাউল্লাহ বলতেন যে ব্যক্তি আয়েশা রাদি আল্লাহ উপরে অপবাদ দেয় সে কোরআনের আয়াতকেই প্রত্যাখ্যান করে আর যদি কোনো মুসলিম কোরআনের আয়াতকে প্রত্যাখ্যান করে তাহলে তার শাস্তি মৃত্যুদণ্ড হাম্বুলি মাঝহাবের বিজ্ঞ আলিম আবু ইয়াল্লাহ রাহম বলেন যে ব্যক্তি আয়েশার আদি আল্লাহ আহার ব্যাপারে অভিযোগ দেবে অপবাদ করবে আল্লাহ তাল্লাহ তাকে ইসলাম থেকে বের করে দেবেন এবং সে উম্মতের সর্বসম্মতিক্রমে কাফের হয়ে যাবে ইবনুল কাইম রাহিউল্লাহ বলেছেন সমস্ত বিজ্ঞ আলেমগণ এই বিষয়ে একমত যে ব্যক্তি আয়সার আদি আল্লাহু আনহার বিরুদ্ধে অভিযোগ দিবে অপবাদ দেবে সে কাফের সে আর মুসলিম থাকবে না রাসুল্লাহ সাল্লাস্লামের সিরাত থেকে আমরা জানি একটি ঘটনার প্রেক্ষিতে মুনাফিকরা আয়েশা রাজি আল্লাহু আনহার বিরুদ্ধে একটি জঘন্য অপবাদ দিয়েছিল এবং কুৎসা রচনা করেছিল ঠিক একই ভাবে যদি বর্তমান সময়ে কেউ আয়েশা রাজি আনহার বিরুদ্ধে কটু মন্তব্য করে বা কুৎসার রচনা করে তাহলে সেই ব্যক্তি আর মুসলিম থাকবে না আয়েশারদি আল্লাহু আনহার ব্যাপারে মর্যাদা এবং শ্রেষ্ঠত্বের ব্যাপারে নবম বৈশিষ্ট্য তিনি রাসুদুল্লাহ সাল্লু আলহিস্লামের কাছ থেকে বিশেষ খাস দোয়া পেয়েছেন রাসুল্লাহ সাল্ল্লা সাল্লাম দোয়া করেছেন যেন আল্লাহ তালা আয়সা রাজি আল্লাহু আনহার সমস্ত গুণা মাফ করে দেন আল্লাহ রসুল সাল্লাহ আসলাম দোয়া করেছেন এভাবে আল্লাহ্ম ফিরিলি আশা মা তাকদ্দ মা মিন জানা বিহা ও মা তা মা আসরত ও মা আলানাত হে আল্লাহ আপনি আয়েশার আগের এবং পরের প্রকাশ্য এবং অপ্রকাশ্য সমস্ত গুনা ক্ষমা করে দিন আয়েশা রাদি আনহা এই ঘটনা বর্ণনা করেছেন তিনি বলেছেন একদিন আমি আল্লাহ রসুলকে হাসি খুশি দেখলাম প্রফুল্ল দেখলাম তখন আমি বললাম আল্লাহ রসুল আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করুন তখন রসুল্লাহ সাল্লাহ আলহাম এই দোয়াটি করেছিলেন এই দোয়া শুনে আয়সার আদি আনহা এত খুশি হলেন এত খুশি হলেন তিনি হাসতে হাসতে তার কোলের উপরে পড়ে গেলেন রাসুল বললেন আমার দোয়া তোমাকে এতটা আনন্দিত করেছে আয়শার আদি আনহা বলেন এই দোয়াতে আমি কেন আনন্দিত হব না তখন রাসুল উল্লাহ সাল্লাহ আলু বললেন আল্লাহর কসম এই দোয়া আমি প্রত্যেক সালাতের পরে আমার উন্মতের জন্য করি সুতরাং রসুলাল্লাহ সাল্লাম আমাদের জন্য দোয়া করেছেন যেন আল্লাহ তাল্লাহ আমাদের আগের এবং পরের প্রকাশ্য এবং অপ্রকাশ্য সমস্ত গুনা ক্ষমা করে দেন রসুল্ল সাল্লি সাল্লাম উম্মতের জন্য সাধারণভাবে যে দোয়াটা করতেন সেটা সুনির্দিষ্টভাবে বিশেষভাবে আয়েশার আদি আল্লাহু আনহার জন্য করেছেন যেটা আয়েশার আদি আনহার জন্য অনেক বড় একটি অর্জন বিশেষ মর্যাদা এবং সম্মানের কারণ শুধু রাসুল উল্লাহ সাল আলাইসাল্লামের কাছ থেকে নয় আয়েশার আদি আনহা জিবরি আলাহি সাল্লামের পক্ষ থেকেও সালাম পেয়েছেন আর সালাম মানে দোয়া রসুল্লাহ সাল্লু আলিয়ালাম একবার আয়েশার আদি আল্লাহু আনহার ঘরে ছিলেন তখন রসুল্লাহ সাল্ল্লা উলাইসাল্লাম আয়েশাকে বললেন ইয়া আ ইস্যু হাজ আিব্রিল ও তাক আলাইকিসালাম রসুল্লাহ বললেন ইয়া আ ইস্যু আল্লাহ রসুল সাল্লু আলিয়া সাল্লাম আয়েশাকে ভালোবেসে আদর করে স্নেহ করে তার নামকে সংক্ষিপ্ত করে ডাকতেন তিনি এভাবে বলতেন আ ইস্যু তিনি বললেন এই হচ্ছে দিবরিল সে তোমাকে সালাম দিয়েছে কিন্তু আয়েশা রাজি আনহা সেই ঘরে কাউকে দেখতে পেলেন না সুতরাং এটি ছিল আল্লাহ রসুল সাল্লাহিস্লামের জন্য একটি মজিজা যে জিব্রিল আলি আসলাম যখন উপস্থিত হতেন রাসুল আল্লাহ সাল্ল্লা উলাইসাল্লাম তাকে দেখতে পেতেন কিন্তু আয়েসের আদি আল্লাহ আনহা তাকে দেখতে পাননি যদি কখনও জিব্রিল আল্লাহিস্লাম কোনো মানুষের আকৃতিতে আসতেন তখন আল্লাহ সাহাবিরাও তাকে দেখতে পেতেন যাই হোক এই ঘটনায় আয়েশার আদি আল্লাহু আনহা জিব্রিলকে দেখতে পেলেন না রাসুল তাকে দেখতে পেলেন এবং তিনি বললেন দিবলিল তোমাকে সালাম দিয়েছেন আয়েশার আদি আল্লাহু আনহা জবাবে বললেন ও আলাইহি সাল্লাম ওয়ারহমাতুল্লাহি ওবরাকাতুহ আর তিনি বললেন আপনি যাকে দেখতে পান আমরা তাকে দেখতে পাই না আরেকবার আরেকটি ঘটনায় আয়েশার আদি আনহা একজন সুদর্শন ব্যক্তির আকৃতিতে জিব্রিল আলহিসাল্লামকে দেখেছিলেন একজন অচেনা সুদর্শন ব্যক্তির আকৃতিতে আয়েশার আদি আল্লাহু আহা তাকে দেখে চিনতে পারেননি তখন রাসুলুল্লাহ সাল্ল্লা সালাম বলেছিলেন এই সুদর্শন ব্যক্তি তিনি আর কেউ নন তিনি হচ্ছেন জিব্রিল আল্হিসাম এখানে দ্বিতীয় হাদিসে লক্ষণীয় বিষয় হচ্ছে আল্লাহ তাহা চাইলে জিবরিল আল্লা ইসলাম আগের মতো এমনভাবে আসতে পারতেন যখন শুধুমাত্র রসুল্লাহ সাল্লাইসাল্লামই তাকে দেখতে পাবেন এবং আয়েশা রাদি আল্লাহু আনহা তাকে দেখতে পেতেন না কিন্তু এই দ্বিতীয় ঘটনায় আল্লাহ তাহালাহ চেয়েছেন বলেই আয়েশার রদি আনহা ওই সুদর্শন ব্যক্তির আকৃতিতে থাকা জিবরি আলাহি ইসাল্লামকে দেখতে পেরেছিলেন এবং এটাও ছিল তার একটি মর্যাদা একটি সম্মান আয়েশা রদি আনহার দশম বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে তার ঘরেই সমাহিত আছেন রসুলুল্লাহ সল্লাহু আলহি আসাল্লাম রসুল্লাহ সলাল্লা সাল্লাম ইন্তেকাল করেছেন আয়েশার আদি আল্লাহু আনহার ঘরে আয়েশার আদি আল্লাহু আনহার কোলে মাথা রেখে আর সেই ঘরেই সমাহিত আছেন রসুল্লাহ সলাল্লাহু আলহি আসাল্লাম এই প্রসঙ্গে ইনশা আল্লাহ বিস্তারিত আলোচনা সামনে আসতে যাচ্ছে এভাবে আমরা একে একে দশটি অনন্য বৈশিষ্ট্য উল্লেখ করলাম যা আল্লাহ তাল্লাহ আয়েশার আদি আনহাকে দিয়েছিলেন এ ধরনের আরও অনেক বৈশিষ্ট্যের অধিকারি ছিলেন আমাদের মা উমুল মমিনীন আ ইশারাদিয়াল্লাহু আনহা সরাসরি ঘটনাভিত্তিক কাহিনী বর্ণনাতে বা জীবনী বর্ণনাতে প্রবেশ করার আগে এই পয়েন্টগুলো বর্ণনা করার উদ্দেশ্য ছিল যেন আমরা আ ইশারা দিয়া আনহার সম্মান এবং মর্যাদার বিষয়টি আমাদের অন্তরে গেঁথে নিতে পারি যেন আশারাদি আল্লাহু আনহার চারিত্রিক বৈশিষ্ট্য আমরা আমাদের অন্তরে গেঁথে নিতে পারি আল্লাহ তাল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ তাল্লাহ আমাদের এই আলোচনাকে তৌফিক দান করুন এবং এ থেকে আমাদের প্রত্যেককে উপকৃত করুন আল্লাহ মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন অর্ক অথবা ফেসবুক পেজ ডাব্লিউ ডাব্লিউ অথবা ইউটিউব চ্যানেল